আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিহামদুলিল্লাহ ওনআলা রসুলহীন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আবাদ সম্বন্ধ দর্শক কাছে বা দূরে যে যেখান থেকে পিস বাংলার আল কোরআনের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আসলে ইসলামী ব্যবস্থা বুঝতে গেলে ইসলামী ব্যবস্থায় সামগ্রিক রূপরেখার ভিতরেই বুঝতে হবে ইসলাম নারীকে সকল অর্থনৈতিক সামাজিক দায়ভার থেকে মুক্ত করেছে আর এজন্যই উত্তরাধিকার আইনে ইসলাম মূলত নারীকে অধিক দিয়েছে বৈষম্য নয় বরং বেশি দিয়েছে সুবিধা দিয়েছে কিভাবে আমরা একটা নমুনা কল্পনা করতে পারি আমার পিতা মৃত্যুবরণ করেছেন তিনি দশ লক্ষ টাকা রেখে গিয়েছেন আমরা এক ভাই এক বোন স্বভাবতই আমি প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা আর আমার বোন সাড়ে তিন লক্ষ টাকা পাবে আমি যখন বিবাহ করার সিদ্ধান্ত নেব আমি আমার স্ত্রীর মোহর হিসেবে এক লক্ষ আমাকে দিতে হবে আরও বিবাহের যাবতীয় ইসলামী জীবন ব্যবস্থায় বিবাহের যাবতীয় খরচ অলিমা আমার উপরে তাহলে আমার সাড়ে ছয় লক্ষ হয়তো পাঁচ লক্ষে পরিণত হবে এর বিপরীতে আমার বোনের সাড়ে তিন লক্ষ সে যখন তার স্বামীর থেকে মোহর পাবে সাড়ে চার লক্ষে পরিণত হবে প্রায় সমতা এসে গিয়েছে সম্বন্ধে দর্শক এর পরে পারিবারিক জীবনে আমার উপরে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন আমার নিজের আমার সন্তানের আমার স্ত্রীর আমার পিতামাতার সকল ভরণ পোষণ আমার জন্য ফরজে আইন করে দিয়েছেন এর বিপরীতে আমার বোনের জন্য তার নিজের নয় তার সন্তানের কারোরই ভরণ পোষণ তার দায়িত্ব নয় পরং তার ভরণ পুরো দায়িত্ব তার স্বামীর আমার বোনের চারে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা যদি ব্যাংকে জমা থাকে বিনিয়োগে থাকে জমি কেনা থাকে আমার বোনের স্বামীর কোনো অধিকার নেই বলবে যে তুমি তোমার শাড়িটা অথবা প্রয়োজনীয় দ্রব্য তোমার টাকা থেকে কেন তার যাবতীয় খরচ বহন করার দায়ভার তার স্বামীর তাহলে আমার টাকা থেকে আমি ব্যয় করছি আমার বোনের টাকা সম্পদ গচ্ছিত রক্ষিত এবং বৃদ্ধি পাচ্ছে জীবনে একটা পর্যায়ে আমাদের আসতে পারে আমার স্ত্রী বরণ করেছে আমার বোনের স্বামী বরণ করেছে তখন আমার দায়িত্ব আমার সন্তানদের সহ আমার যাবতীয় ভরণ পোষণ আমার বোনের দায়িত্ব শুধু তার ভরণ পোষণ তার খরচ সন্তানদের দায়িত্ব মৃত পিতার আত্মীয় স্বজনের অথবা সরকারের এই অর্থ ব্যবস্থার ভিতরে যদি আমরা পরিপূর্ণ থাকি তাহলে আমরা বুঝব যে ইসলাম মেয়েদেরকে উত্তরাধিকার আইনেও মূলত সুযোগ দিয়েছে তাদের সম্মান রক্ষা করেছে সমতা রক্ষা করেছে দায়িত্ব কম করে অধিকার সমতা রক্ষা করা হয়েছে দায়িত্বে সম্পূর্ণ দায়ভার মুক্ত রাখা হয়েছে কাজেই আমরা যেন ইসলামের বিধান ভুল বুঝে সন্তানদের ভিতরে বৈষম্য না করি বিশেষ করে কন্যা সন্তানদের প্রতি বৈষম্য খারাপ আচরণ কন্যা সন্তান হলে বিরক্ত হওয়া এটা জাহেলি যুগের আরবদের আচরণ আমরা যেন জাহেলি যুগের আচরণে ফিরে না যাই কন্যা সন্তানগণ যেন আমাদের থেকে সম্পূর্ণ সমতা এবং পেতে পারে এদিকে লক্ষ্য রাখতে হবে আর তাই তো আল্লাহ রসুল তোমরা তোমাদের সন্তানদের ভিতরে না কন্যা পুত্র সবার ভিতরে সাম্য সমতা আদালত নিশ্চিত করো যেমন তোমরা চাও যে তোমাদের সন্তানেরা তোমাদেরকে সমানভাবে। ভক্তি করবে শ্রদ্ধা করবে আদর করবে মায়া করবে তোমরা যেমন তাদের সবার থেকে সমান চাও কাজেই তোমরা চেতে গেলে তোমাদের দায়িত্ব পালন করতে হবে সমাজ দর্শক পারিবারিক জীবনে সন্তান ছাড়াও আমাদের সবারই স্ত্রী এবং স্বামী স্বামী সন্তান স্ত্রী মাতা নিয়েই পরিবার এই পারিবারিক আদালত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা কোরআনকারিমে নির্দেশ দিয়েছেন রাসল সাল হাদিস শৈফে বারবার নির্দেশ দিয়েছেন প্রত্যেকের হক বুঝে দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন সোহেবখারী অন্যান্য গ্রন্থে সোহে হাদিস আব্দুল্লাহ বলছেন তোমাদের আল্লাহমেই অভিভাবক এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বাধীনদের বিষয়ে প্রশ্ন করা হবে ইমামুর আইন ও মাসুলি যিনি সামাজিক রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন তিনি অভিভাবক তার অভিভাবককে দায়িত্বের অধীনে যারা আছেন সবার বিষয়ে করা হবে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে আল্লাহ প্রশ্ন করে সঠিক উত্তর না পেয়ে তাকে ছেড়ে দেবেন না ওয়ালমার আতুরা আলা আহলে বাইতিহা ও মাতাহি ওয়ালাদিহা আওলা দিহি বাড়ির গৃহিণী তিনি তার ওই বাড়ির তাদের দাম্পত্য গৃহের বাড়ি এবং সন্তানদের উপরে তিনি অভিভাবক তাকে তার স্বামীর বাড়ি তার সম্পদ তার সন্তানদের বিষয়ে আল্লাহ প্রশ্ন না করে ছাড়বেন না কাজেই স্বামীর যেমন দায়িত্ব রয়েছে স্ত্রীর তেমন দায়িত্ব রয়েছে স্বামী স্ত্রীর দায়িত্ব আল্লাহ কোরআনকারিমে বলে দিয়েছেন অধিকার পৌছে দিতে হবে কি কার অধিকার তাও বলে দিয়েছেন তবে এক্ষেত্রে স্বামীর অধিকার চেয়েও দায়িত্ব বেশি স্বামীর অধিকার আছে কিন্তু তিনি যেহেতু তাকে কর্তা বানানো হয়েছে এজন্য তার দায়িত্ব বেশি স্ত্রীর হকের কথা বরং এবং হাদিসে বেশি বলা হয়েছে আল্লাহ তালা কোর আন ক্যামে বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহারের মাধ্যমে সংসার জীবন পরিচালনা করো হতে পারে যে তোমার স্ত্রীর কোনো গুণ কোনো আচরণ কোন তার রূপ তার কোনো বিষয় তোমাদের অপছন্দনীয় হতে পারে তবে একটা বিষয় তোমাদের বিশ্বাস করতে হবে যে তোমাদের দৃষ্টিতে অপছন্দনীয় এই বিষয়টার ভিতরে হয়তো আল্লাহ অনেক কল্যাণ নিহিত রেখেছেন সমাধি দর্শক এ বিষয়টা ভালো করে আমাদের মনে রাখতে হবে আমরা পারিবারিক জীবনে প্রত্যেকেই অধিকাংশ সময়ে স্বামী স্ত্রীর বিভিন্ন দিক নিয়ে অতৃপ্ত মনে করি এটা না হয়ে ওই রকম হলে ভালো হতো স্ত্রী স্বামীর কোনো বিষয় নিয়ে অতৃপ্ত আমার স্বামীর এই বিষয়টা এই রকম না ওই রকম হলে ভালো হতো এক্ষেত্রে পুরুষের দায়িত্ব অনেক বেশি আর এই জন্যই আল্লা পুরুষকে সম্বোধন করে স্ত্রীদের প্রতি সর্বোত্তম আচরণের নির্দেশ দিয়ে বলছেন হয়তো তোমার স্ত্রীর কোনো আচরণ কোনো কথা তার রূপ তার দেহ তার কর্ম তার রান্না কোনো কিছু তোমার অপছন্দ হতে পারে কিন্তু তুমি বিশ্বাস করো যে এই তোমার দৃষ্টিতে আপদ দৃষ্টিতে দুনিয়াবি বিচারে যেটাকে অপছন্দ করছো হয়তো আল্লাহর ভিতরে তোমার জন্য দুনিয়া এবং আখেরাতে অকল্পনীয় কল্যাণ রেখে দিয়েছেন আর এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লা আসালাম আরও একটা নির্দেশ দিয়েছেন ঘৃণা করবে না হয়তো তার ভিতরে সত্যই কোনো অপছন্দনীয় জিনিস আছে তার কোন কল্যাণই তিনি খুঁজে পাচ্ছেন না প্রথমে তো বিশ্বাস করতে হবে নিশ্চয়ের ভিতরে অনেক কল্যাণ আছে তারপরে সত্যই যদি কোনো বিষয় তার একান্ত অপছন্দনীয় হয় ওই অপছন্দনীয় বিষয়টাকে চিন্তা করে আর বড় করে তুমি ধ্বংস হও না তুমি তার ভালো দিকগুলো দেখো দেখবে তার ভিতরে আরো অনেক ভালো দিক আছে যেগুলো তোমার কল্যাণ বয়ে আনছে আর এজন্যই তো সহ হাদিসে সোনানে তির মিজি এবং অন্যান্য গ্রন্থের সৈহাদিসে আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলছেন বিভিন্ন সাহাবি থেকে বর্ণিত একাধিক সাহাবি হাদিসটা রেথ করেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আকমানুল মিনি না ইমান واحسنهم خلقا خياركم خياركم للنساء اي من خلقن احسن المؤمنين من اكمل المؤمنين ايمانا احسنهم خلقا والطفهم باهله على الرسول صلى الله عليه وسلم مؤمنদের ভিতরে তার ইমান পরিপূর্ণ কার আমরা সাধারণ মুমিনগণ হয়তো চিন্তা করব যে ইমানের পূর্ণতার মডেল অনেক ভালো ভালো কাজ করে সমাজসেবা করে এগুলো ইমানের পূর্ণতার একটা দিক কিন্তু আল্লাহ রসুল সালিউলাম এগুলো কি ইমানের পূর্ণতার দিক হিসেবে চিহ্নিত করলেন না তিনি পূর্ণতার দিক হিসেবে কি চিহ্নিত করলেন আমরা বিরতির পরে সেটা আলোচনা করব ইনশা আল্লাহ আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি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 ও ও ও যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে দেশ গড়তে দেখুন শুধু আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সম্বন্ধে দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইমানের পূর্ণতার মানদণ্ড বানালেন তিনি বলছেন পূর্ণতম পরিপূর্ণতম ইমানদার তো সেই ব্যক্তি যার আচরণ আখলাখ মানুষের সাথে তার লেনদেন তার আচরণ সর্বোত্তম সমাজের দর্শক বিষয়টা ভালো করে মনে রাখতে হবে সালাত আদায় কষ্টকর সিয়াম পালন কষ্টকর নিজের পকেটের টাকা আল্লাহর জন্য জাকাত বা সদাকায়ে সে ব্যয় করা কষ্টকর এগুলো সবই কষ্টকর নিঃসন্দেহে এগুলো অনেক বড় এবাদত ইমানের পরিচয় তবে রাগের সময়ে নিজেকে সম্বরণ করা মানুষকে আচরণে কষ্ট না দেওয়া মানুষের কষ্টদায়ক আচরণ সহ্য করা বিনম্র আচরণ করা মানুষকে কষ্ট দিলে অন্তরে খারাপ লাগা মানুষকে কষ্ট দিতে অপছন্দ করা এই গুণটা যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝবেন যে আপনার ইমান পূর্ণতা পেয়ে সে আল্লাহ সুক্রিয়া করবেন আর যদি আপনি সলা ছিয়াম অনেক এবাদতের পাশাপাশি মানুষকে কষ্ট দিয়ে খারাপ লাগে না অল্পতে রাগ করেন মানুষের কর্কশ আচরণ করেন মানুষের সাথে অশোভন আচরণ করে আপনার খারাপ লাগে না তাহলে বুঝতে হবে আপনার ইমান পূর্ণ পায়নি হয়তো কোথায় ত্রুটি রয়ে গেছে এবাদত কবুল হচ্ছে কিনা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে থাকবেন বেশি করে যদি ইমান পূর্ণ হয় সময় তো দর্শক এখানেই তো শেষ হয়ে গেল না আল্লাহ রসুলাম এই আচরণের সৌন্দর্যের আরেকটা পর্যায় বলে দিলেন ও খেয়া রোহুম হিয়া রহুম লেনিসা ইহিম হলো আর সেই মোমেনদের ভিতরে সর্বোচ্চ হল সর্বশ্রেষ্ঠ হলো যারা পরিবারে কোনো কোনো বর্ণনা আহ লিহিম পরিবারে স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে অন্যান্য বর্ণনা লেনিসা ইহিম স্বামীগণ স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করে যারা তারাই হলো তাদের ভিতরে শ্রেষ্ঠ কেন আমরা যখন সমাজে বাইরে থাকি আমাদের সাথে লৌকিকতা থাকে অনেক সময় লৌকিকতার কারণে আমরা নিজেকে সম্বরণ করি একটু কষ্ট হলেও ভালো আচরণ করি যখন ঘরে ঢুকি দর্শক তখন লৌকিকতার চাদর খুলে ফেলি তখন সহজেই স্বামীর সাথে খারাপ আচরণ করে ফেলি কেউ তো দেখছে না স্ত্রীর সাথে খারাপ আচরণ করে ফেলি কেউ তো দেখছে না এই লৌকিকতার চাদর খুলে ফেলার পরেও কেউ দেখছে না শুধু আল্লাহ দেখছেন এই জন্য যখন স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করবেন স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন বিশেষ করে স্ত্রী দুর্বল তার দুর্বলতা শুধু তাকে রাগ করার সুযোগ আছে স্বামী যখন কেউ দেখছে না আল্লাহ দেখছেন এই অন্তরের কঠিন শক্ত দৃঢ় ইমান নিয়ে ঘরের ভিতর ও পরিবারের ভিতরেও স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করবেন তিনি হলেন পূর্ণতম ইমানদার মোমেনদের ভিতরে শ্রেষ্ঠ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এভাবে আমাদের স্ত্রীদের প্রতি দায়িত্ব তাদের অধিকার এবং আমাদের দায়িত্ব কোরআনের আলোকে এ সকল হাদিসে বলেছেন অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ স্বামী এবং স্ত্রীর উভয়ের অধিকার সুস্পষ্ট করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বিদায় হজে ভাষণের ভিতরে বলেন তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে তারা তো তোমাদের কাছে বন্ধিনী হয়ে রয়েছে সমাজের দর্শক খুব ভালো করে বুঝুন আপনি আপনার বাড়িতে পরিবারে আছেন আর আপনার স্ত্রী জীবনের একটা বড় অংশ শৈশব কৈশোর যৌবন যে বাড়িতে প্রতিপালিত হয়েছিলেন পিতা মাতা ভাই বোন সবার স্নেহ মায়া মমতার বাদন কেটে আপনার কাছে এসেছেন আপনার দায়িত্ব হলো সবার স্নেহ মায়া মমতা পুরিয়ে দেওয়া এই জন্যই রসুল তারা তো তোমাদের কাছে বন্দী হয়ে রয়েছে অর্থাৎ সামাজিকভাবেই বৈবাহিক জীবনে স্ত্রীকে স্বামীর বাড়িতে আসতে হয়েছে তার পিতা তার মাতা তার ভাই বোন যে বাড়িটাকে তিনি সেই শৈশব থেকে বাড়ি মনে করেছিলেন সেটা ছেড়ে চলে এসেছেন কাজেই তার এই অবস্থার তোমার মূল্যায়ন করতে হবে তার স্নেহ মায়া মমতার পূরণ তোমাকেই করতে হবে তুমি তার থেকে এর চেয়ে বেশি আর কী চাও এরপর আল্লাহ রসুলাম বললেন তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের স্ত্রীদের হক রয়েছে তোমাদের অধিকার কি তোমাদের অধিকার তো দুটো তোমরা যাকে পছন্দ করো না রকম কোন মানুষকে তোমাদের বিছানায় বসতে দেবে না তোমাদের অপছন্দনীয় কোনো মানুষকে তোমাদের বাড়িতে ঢুকতে দেবে না নারী হোক পুরুষ হোক আত্মীয় হোক অনাত্মীয় হোক যাকে স্বামী অপছন্দ করেন তাকে বাড়িতে ঢুকতে স্বামীর অনুমতি ছাড়া ঢুকানো যাবে না নারী হোক পুরুষ হোক স্বামীর ঘরে এমন কাউকে ঢুকানো যাবে না স্বামী যার প্রবেশ পছন্দ করেন না এই মাত্র দুটো অধিকার স্বামী স্ত্রীর দাম্পত্য অধিকারের পাশাপাশি আর স্ত্রীর অধিকার কি স্বামী স্ত্রীর দাম্পত্য অধিকারের পাশাপাশি দুটো অধিকারের কথা রসুল্লাহ বললেন খাওয়া দাওয়া বাড়ি ঘর তোমার সাধ্যের ভিতরে সুন্দর দেওয়ার চেষ্টা করবে স্ত্রী যখন স্বামীর অধিকারটা বুঝে দেবেন স্বামী যখন স্ত্রীর অধিকার বুঝে দেবেন তখনই তো পারিবারিক আদালত পারিবারিক সাম্য হক বুঝে দেওয়ার দায়িত্ব পালন হবে আর অন্য দায়িত্ব নাই থাক যদি এই পারিবারিক দায়িত্ব পালন করতে পারি পরিবারে আদালত ইনসাফ সমতা অধিকার দেওয়ার দায়িত্ব পালন করতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে ওয়াদা করেছেন সুসংবাদ দিয়েছেন যে যারা পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করে তাদেরকে আল্লাহ কেয়ামতের দিনে নূরের মেম্বারের পরে আল্লাহ তাল আর ডাইনে অবস্থান দেবেন হয়তো আল্লাহ কবুল করলে আমরা সেই মর্যাদা পেয়ে যেতে পারব সম্বন্ধে দর্শক পরিবার থেকে শুরু হলো ইনসাফ প্রতিষ্ঠার এবং সকল ক্ষেত্রে অমাউলু আল্লাহ রসুল সকল দায়িত্বে আর এটা একটু কঠিন বিষয় এ ব্যাপার আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের একটা দুটো হাদিস আমরা আগে পড়েছি শুনেছি পর্যালোচনা করেছি আর হাদিস শুনুন সো এই হাদিস আল্লাহ রসুল সাল্লাসলাম বলছেন মা একজনকে যদি দশ জনের উপর আমির বানানো হয় দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানে বাড়িতে রাষ্ট্রে সমাজে তার অধীনে জন মানুষ ছিল দশজন তো খুবই ন্যূনতম ব্যাপার একটা ক্লাসেও তিরিশ পঞ্চাশ জন থাকে কাউকে যদি দশ জনের নেতৃত্ব দেওয়া হয় দায়িত্ব দেওয়া হয় হেয়ামতের দিন তাকে হাত পা বেঁধে উঠানো হবে আর যদি বে করে আদালত না করে হক বুঝে না দেয় তাহলে তার এই জুলুম তাকে ধ্বংস করবে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন হাত্তা কবা বাই নাহু আইনাহুম তার অধীনের যে জন আর তার ভিতরে হক ইনসাফ আদালত জুলুমের ফয়সালা না হওয়া পর্যন্ত তার হাত পা বাধা থাকবে তাকে মুক্তি দেওয়া হবে না সমান্ত দর্শক অন্য একটা হাদিস শাহী মুসলিমের আমরা পর্যালোচনা করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের স্ত্রী আইসার্দ্দুল্লাহ তালা আনহার কাছে মিশরের একজন এসেছে মিশরের গভর্নর তখন এক ব্যক্তি যে আয়সা রাদিয়াল্লাহ তালহার আপন ভাই আব্দুর রহমানকে খুন করেছে রাজনৈতিক মতভেদের আয়সা ভাইকে ওই গভর্নর খুন করেছে আয়সা খুব কষ্ট পেতেন খুনই করিনি তাকে হত্যা করে তার লাশটাকে একটা মরা গাধার চামড়া জড়িয়ে পুরে ফেলছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুব নোংরা কাজ করেছিল আয়সা রদুল্লাহ তানহার কাছে মিশরের এক ব্যক্তি এসেছে হজের সময় এসেছে মদিনায় এসেছে আয়সনাকে তার ঘরের বাইরে থেকে সালাম দিয়েছে তিনি জিজ্ঞেস করলেন কোথাকার মানুষ গো লোকটা বলল আমি মিশর থেকে আসছি তোমাদের মিশরের ওই গভর্নর তোমাদের সাথে কেমন আচরণ করে ওগুলো প্রশংসা করলো আমাদের ভিতরে অভাবগ্রস্তর দিকে লক্ষ্য রাখে ঋণগ্রস্তর দিকে লক্ষ্য রাখে সে প্রজার সাথে খুব ভালো আচরণ করে আয়সার দাহ তাল্না বললেন মা এম নাওনি মা ফলেবে আখি রসুল্লাকে যে কথা বলতে শুনেছিলাম সেটা আমি তোমাকে বলবো কারণ সেটা ওর পক্ষে যাবে আর ওর পক্ষের হাদিস বলতে আমি আপত্তি করব না কারণ সত্য আমাকে বলতে হবে আল্লাহ রসুল সাল্লাম আমার ঘরে বসে দোয়া করছেন আল্লাহ আল্লাহ তুমি থেকে কষ্ট দাও তার জন্য সবকিছু কঠিন করে দাও অমান উল্লিয়াম আমরা উম্মাতি আর আমার উম্মতের কোনো দায়িত্ব যদি কেউ পায় আর তার দায়িত্বাধীনদের সাথে সে বিনম্র আচরণ করে তাদের প্রতি মমতা দেখায় তাদের হক আদায় করে তাদের এহসান কল্যাণ করে আল্লাহ তুমি তার প্রতি সদয় হও তার এহসান কল্যাণ করো সম্ম দর্শক এভাবেই আমাদের প্রতিটি দায়িত্বে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আর ইনসাফ আগেই আমরা বলেছি ব্যক্তি নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ সামাজিক অবস্থান নিরপেক্ষ হক বুঝে দেওয়া শিক্ষাক্ষেত্রে শিক্ষক নাম্বার দিবেন খাতায় যা লেখা আছে এই ছাত্র আমার দলের অথবা আমার ধর্মের অথবা ধার্মিক অথবা অধর্মিক কাজেই তাকে প্রাপ্য থেকে কম দেব বেশি দেব এটা সুস্পষ্ট জুল আপনার কাছে অনুদান এসেছে মানুষদের দরিদ্রদের অসহায়দের ভূমিহীনদের দেওয়ার জন্য আপনি এক্ষেত্রে ভূমিহীন ছাড়া আর কোনো বিচার করতে পারবেন না শত অসত, ধর্ম বর্ণ এগুলো বিচার করতে পারবেন না তাহলে স্পষ্ট জুলমে পরিণত হবে আপনি যদি কাউকে ভালোবাসেন ধর্মের কারণে সততার কারণে তার বর্ণের কারণে কর্মের কারণে আপনি আপনার টাকা পয়সা থেকে তাকে দিতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু তার প্রাপ্য আপনি কম দিতে পারেন না তাহলে বে ইনসাফি হবে আর বে ইনসাফির পরিণতি কি আমরা আগেও কিছু জেনেছি পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে পরবর্তী পর্ব পর্যন্ত সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহর দিনের উপরে কায়ম রাখুন وما توفيك إلا بالله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته تقرأت <تصفيق> خينا He is in our lives, in our lives, in our faith. The human being of this year is a soul. He will not dialysis is filled with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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলড্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ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 তিনি ছাড়া মাবুদ নেই মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 রহমান